যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে যখন সে তার বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হলো সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয় অতপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে एवं क्यों अनुपरिमाण असत्कर्म कर लेते पा